প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে সুরা নাম আয়াত ২৫ থেকে পর্যন্ত আমি তাদের অন্তরে স্থাপন করে দিয়েছি পর্দা বুঝতে যেন না পারে এবং তাদের কানে আমি রেখে দিয়েছি বধিরতা সৃষ্টি করে দিয়েছি তারপরও তারা ইমান আনবে না এই যে দেখো এখানে আল্লাহ তারা যা বলতেছেন যে নিজের দিকে করতেছেন এটা এই জন্য যেহেতু সব লেবলের খালেদ তো বলেন আল্লাহ বাকি যেহেতু তাদেরই কিছু বদ কারণে তাদের দিলের মধ্যে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন তারপর তাদের অন্তরে পর্দা ঢেলে তাদেরই পথ এটা দ্বারা তাদের মাজাম্মত করা হয়েছে তো ব্যাপারটা এমন না যে আল্লাহ তালা যখন তাদেরকে তাদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছেন তো আল্লাহ তালা তো তাদেরকে নিজের থেকে বাধা দিচ্ছে ইমান আনার জন্য বিষয়টা তো এমন না বরং তাদের সামনে হিদায়তের পথ এবং ঘুমরাহের পথ দুটা আল্লাহ তালা ওয়াজেব করে দিয়েছিলেন কিন্তু তারা হিদায়তের পথ থেকে মুখ ফিরে আনিস আল্লাহ তাহালা স্বাভাবিক নিয়ম হলো যে কেউ যদি ইচ্ছে করে হেদায়ত গ্রহণ না করে এবং সেই হেদায়তের পথ থেকে যদি বারবার মুখ ফিরে থাকে তাহলে আল্লাহ তালা তার জন্য হেদায়তের পত্রকে বন্ধ করে দেন তো পরিণামে আল্লাহ তাহলে যেহেতু হেদায়তের পত্রকে বন্ধ করে দেন এজন্য জন্য এই জাতীয় ফেরেলের নজবত আল্লাহ নিজের দিকে করেন যে আমি এটা করে দিয়েছি তবা আল্লাহ খতাহ কিন্তু এটা যেহেতু তাদেরই কিছু পদ ফেয়ারির কারণে এজন্য এটা বলে আবার তাদেরকে ধমকও দেওয়া হয় এটা তাদের একটা মাজাম্মাতও হয় যে তোমাদের কারণে তো এটা হচ্ছে যদি কাজটা আমরা করছি তো তাদের ব্যাপারে বলতেছে যে তাদের তারা যদি সব নিদর্শন দেখে তারপরও তারা ইমান আনবে না মানে দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে তারা ইমান আনবেই না তাদের তাদেরকে ইমানের পথে আনার জন্য তরিকা এটা না তাদের সামনে হেদায়তের পথগুলোকে স্পষ্ট করে তাকে খুব বোঝাই তার সামনে নিদর্শনগুলো পেশ করো তাহলেই যেমন ইমান আনবে না এমন না কিছু মানুষ আছে যেমন যে তারা সব নিদর্শন দেখে ফেললে এদের জন্য অন্য কিছু করতে হবে আপনার কাছে আসে তারা আপনার সঙ্গে তারা তর্কে লিপ্ত হয় এটা তো পূর্ববর্তীদের মিথ্যা ভিত্তিহীন কাহিনী ছাড়া কিছুই না আসাতির আকাদিবুল পূর্ববর্তীতে ভিত্তিহীন কথাবার্তা ছাড়া আর কিছুই না কাল আতা মানে আকাশ আসা তীর শব্দটার মজন বিহি বলতেছে আজা তীর শব্দটা যেমন আজাহিক আী এই যেমন উস্ত রাতীন বিস্ত রহ অন আউ না হাও না আলী আসাল্লাম ওয়ান আও না আন তারা অন্যদেরকে রসদামের এরতেবা থেকে বারণ করে ওয়ান আও না এবং তারা নিজেরাও সেটা থেকে দূরে থাকে ফলে আই মিনি বিষ তারা রসুলের প্রতিমান আনে না কিলা তো আগে একটা তো আমশেকদের কথাই বলা হলো যে ওরা অন্যদেরকেও বারণ করে নিজেরাও কোরআন থেকে বিরত থাকে এরতেবাহ রসুল থেকে বিরত থাকে আর কেউ কেউ বলেন যে আরেকটা নাজেল হয়েছিল হজরত আবু তালেব খাজা আবি তালেবের ব্যাপারে তিনি যত রসুল্লাহ কারণ তিনি রসুল সাল আলিহাসাল্লামকে কেউ যেন কষ্ট না দেয় এই জন্য মানুষকে তো বার বারণ করতো আই মেন কিন্তু রসুলের প্রতি ইমানত তাহলে তারা অন্যদেরকে রসুল থেকে বারণ করে রসুল থেকে বারণ করে মানে বোঝা যায় যে রসুলের প্রতি মহব্বত আছে কিন্তু মহব্বতের দাবিটা করে না রসুলের প্রতি ইমান তারা তো নিজেদেরকেই ধ্বংস করছে আর অন্যদের কথা বলতে হলে তিলা বা এটা সেটা দিয়ে বলেন মুসানফের তরজদারও তো বোঝা যে ওনার কাছে এটা মুর্শ্রায় মেজদার আর কেউ কেউ বলছেন যে সেটা তিলা দিয়ে উল্লেখ করে সেটা তো স্পষ্ট না কারণ এখানে তো ওয়াহেদের সিগানা জমার সিগা اين يحيقون بالنائي عنهم الا انقصهم لان ضرره عليهم وما يشعرون بذلك ولو ترى يا محمد اذ بقفوا عرضوا على النار لكان ذلك جهنمي الشمنے پیش করা হবে فقالوا يا ليتني يا ليتنا نرد إلى الدنيا هاي যদি আমাদেরকে দুনিয়ায় পুনরায় পাঠানো হতো قلنا قد تببي بآيات من المؤمنين তাহলে আমরা আমাদের রবের আয়াত গুলোকে অস্বীকার করতাম না এবং আমরা মোমেনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তো ওয়ালা নীবা এটা তো আমরা পড়ি কিন্তু এখানে কেরাত করতেছেন হলো ওলা এটার আস্তা হবে নুরাদ্দুর উপরে তাহলে অর্থটা হবে যে হায় আমরা যদি দুনিয়াতে পুনরায় ফিরে যেতে পারতাম এবং আমরা তাকে জিভ না করতাম এবং মোমেনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এটা বেরা ফেফে diraka fil fe'lan mana ilayni al-akhirain wa nasbi hima dunota ditiyo dui fe'el er moddhe nasab sesher dui fe'el er moddhe nasab fi jawab al-tamanni tamanni jawab jeta ekta gele jeta tarjuma korlamo eta je jodi amader ke punoraye duniyate pathano hoto tahole amra la nukadiba wala unakun wa rafu eta আকফ হবে আর ওয়া নসানি তাহলে শুধু ওয়া নাকু না এটা হবে জবাব তামান্নি জবাবের মধ্যে যদি ওয়া আসে তাহলে তারপরে কে কি আসে আনে মুখার থেকে নসব হয় তাদের এই কথা দ্বারা তো বোঝা যাচ্ছে যে তারা যদি দুনিয়াতে আবার যেতে পারতো তাহলে তারা ইমান আনতে পারতো ইমান আনতো তো এই তাদের এই ইমান এটা থেকে এরাজ করে বলতেছে না বরং আসলে ব্যাপারটা এমন না যে এরাদাই ইমানটা তাদের তামাননি বোঝা যায় বরং তাদের সামনে বাদা মা ওই বিষয় প্রকাশ পেয়ে গেছে যেটা তারা কিছুক্ষণ পূর্বে লুকাতো ওই বিষয়টা প্রকাশ হয়ে গেছে যেটা তারা কিছুক্ষণ পূর্বে লুকিয়েছিল তারা পল্ল হিরা মাকুন্ন বলে যে জিনিসটা লুকিয়েছিল সেটা তাদের সামনে এখন স্পষ্ট হয়ে গেছে বিশাহাদি জিহিহীন তাদের অঙ্গপত্র সাহাযু দ্বারা এখন তারা তামাননি করতেছে তাহলে তাদের তামাননিটা এটা সেখানে আজাবটা প্রথমবারই তারা করতে শুরু করছে ব্যাপারটা এমন না বাস্তবে যদি আজাব দেখে তামান্না করত প্রথমবারই করতো কিন্তু আল্লাহ সে কিছু করেনি কিন্তু যখন ধরা পড়ে গেছে এখন বলতেছে আহ আসলে তো করছিলাম আল্লাহ আবার একটু পিছনে ফেরত দিলে করতাম এটা বললো তাহলে আজাব দেখেই তামান্না করা যে দুনিয়াতে ফিরে যাওয়ার এটা করে নাই তারা বরং যখন ধরা পড়ে গেছে এইবার তামান্নিটা করছে কিন্তু আল্লাহ বলতে এদের না এদেরকে আবার দুনিয়া পাঠালে আবার দুনিয়াতে পাঠালে বারবার কুকুরি করতেছে তাই না وَإِنَّهُمْ لَكَاذِبُونَ فِي وَعْدِهِمْ بِالْإِيمَانِ فَهَذِهِ ঈمانের দাবি করতেছে মানে আমরা যদি দুনিয়াতে যাইতাম তাহলে মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এই ব্যাপারটাকে তারা মিথ্যাবাদী وَإِنَّهُمْ لَكَاذِبُونَ فِي وَعْدِهِمْ بِالْإِيمَانِ وَقَالُوا إِنْ مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ وَلَوْ تَرَى إِذْ وُقِفُوا যারা আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার বিষয়টাকে মিথ্যা বলেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আর যদি মদ সহকারে হয় তাহলে হলো আতন জিমের পরে আলিফ হলে উচ্চারণ হলো ফুজা আতন আর জিমের পরে আলিফ না হলে আতান শব্দটা এখানে আলিফ নাই শেষে উচ্চারণটা হলো ডাকতেছে এটা মাজাস তার মানে যেন সে বলতেছে যে হ্যা আফসোস এখানে তুমি আসো এটা এখন তোমার আসার জায়গা হা দা আওয়ানুকি এটা তোমার জায়গা তুমি এখানে আসো ব্যাপারে অবহেলা করে ফেলেছি তার জন্য আফসোস আফসোস আলাম এটা কলা থেকে হাল তারা এই কথাটা বলবে আর তখন তাদের অবস্থাটা কি হবে নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠে বহন করবে তারা গুলো তারা পাপ গুলো তাদের কাছে আসবে মানে পাপের বোঝাটা তাদের কাছে আসবে তারা তখন উঠবে কবর থেকে আসবে কিভাবে কি আতবাহি সাই ই এবং বিস্ত্রী অবস্থায় বিস্ত্রী এবং দুর্গন্ধ যুক্ত অবস্থায় তাদের আমল নামার পাপের বোঝাটা তাদের কাছে আসবে এসে তাদের উপরে সার হয়ে যাবে এটাকে আয়াতের মধ্যে বলছে কিছুই না দুনিয়ার জীবনে সবকিছু দামি দামি জিনিসগুলো আল্লাহ খেলতামাশা করতেছে এই জমানায় একদম হাতিকি অর্থে খেলতামাশা হয়ে গেছে তাই না হাকি কি অর্থে খেলতে হয়ে গেছে না সবার মনোযোগ একদম দেশের উপরের লেভেলের মানুষ থেকে নিয়ে একদম নিচু লেভেলের মানুষ সবার মনোযোগ হলো খেলার ভিতর অবাক ভারতের কারণ না বুঝেই দিয়ে গেছে একেবারে বৈরী দুইটা দেশ তারা কোনো ইস্যুতে একত্রিত হয় না একত্রিত যদি হয় তাহলে খেলাকে কেন্দ্র করে একত্রিত হয় একই স্টেডিয়ামে পাকিস্তান ভারতের এরা খেলা দেখছে না পাগলগুলো অথচ খেলাটা বাস্তবে কিচ্ছুই তো না একেবারে কোনো হাকি কথা আছে এটা কোনো হাকিগতি নেই একই কাজ ছোট বাচ্চারা যদি করে তাহলে এটা কোনো আকর্ষণীয় জিনিস কেউ মনে করবে ছোট বাচ্চারা খেলতেছে এই খেলাটা দেখার জন্য এই বড় বড় মন্ত্রী মিনিস্টাররা দেখতেছে হা করে তাকে এই কাজটাই যদি যাদের বয়স তিরিশ হয়ে গেছে হয়ে গেছে এখন একটা আকর্ষণীয় কাজ তো কোনো ছোট বাচ্চারা করলে আফসোস করবো যার এই বাচ্চারা খেলা খেলতেছে ওদের নষ্ট হবে এখন তো তাদের লেখাপড়ার সময় আফসোস করতেছে আর যখন একটা ছেলে লেখাপড়া করে কাজের সময় গিয়ে এখন সে কাজ বাদ দিয়ে লেখাপড়া করতেছে কাজ বাদ দিয়ে খেলাধুলা করতেছে এখন এটা তার প্রশংসনীয় কাজ হয়ে গেছে সামনে আসছে জিজ্ঞেস করা হলো এই বাবা কি করো সে এইটে পড়ি এই ক্লাস এ আমি ফার্স্ট আরেজনে বললো আমি সেকেন্ড আরেজন বলল সে একটু হাসি দিয়ে বলছে আমি আসলে লেখাপড়া করি না আমি তো খেলাধুলা করি ওরে তুমি একবার কাঁদে তুলে রয়েছে অবস্থাটা এই হয়ে গেছে না এই অবস্থাটা হয়ে গেছে না যে একজনের নিজের গর্বের সাথে পরিচয় করি কত জুয়া ধরা হয়ে যায় এগুলো তোমরা জানো কিনা বুঝো কিনা জানি না মানে কাফেরা আমাদেরকে একটু পুতুলের মতো নাচাইতেছে পুতুলের মতো আর মুসলমানরা নাচতেছে হাত তাকে আমরা পর্যন্ত আমরাও নাচতেছি খেলার জন্য মোস্তাফেল এই খবর খবরের কাগজ বরাদ্দ থাকে তারপরে ইলেকট্রিক মিডিয়াগুলোতে সময় বরাদ্দ থাকে খেলার জন্য অথচ এটা তো এই বাচ্চাদের খেলাই তো যে খেলাটা তারা লেখাপড়ার মাঝখানে অপসর সময় একটু করার মতো জিনিস কিন্তু এটা এখন আহাম আহাম না একবারে আহাম মূল হয়ে গেছে একেবারে আহাম মূল মহিম মাছ হয়ে গেছে তাই না খেলাকে কেন্দ্র কত কোটি কোটি টাকা দিয়ে স্টেডিয়াম সাজাই করে সেই করে কত কি আগে ছেলেদের লক্ষ্য থাকতো যে বড়ো ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এখন ছেলেদের লক্ষ্য হলো যে সে ওই উমুক খেলার মতো হল কিভাবে মানুষ এগুলো বিভ্রান্ত করছে এভাবেই তো তাদের জীবন কাটবে এভাবে তো তাদের জীবন কাটবে একটা শ্রেণীর জীবন এভাবে কাটতে থাকবে আমরাও এই স্রোতের মধ্যে ভাসতে চলে গেছি একদম ঠিক আসলে বোঝার চেষ্টা ইসরায়েল যারা ইসরায়েল ওদের খেলার টিম আছে ফুটবলের কোনো টিম আছে ক্রিকেটের কোনো টিম আছে কি ওরা এগুলো পারে না ওরা এই ফালতু কাজে এরা নেয় এই ফালতু কাজে ওরা নাই। ওদের দরকার হলো সারা দুনিয়াতে আমাদের নেতৃত্বটা হাসিল করতে হবে এটা ওরা অন্যদেরকে তো এইগুলোর অন্যদের বেলায় কথাটা মানে আমরা অন্তত এই জিনিসটা একটু বোঝার চেষ্টাটা করি তোমার কেন আগ্রহটা হবে পত্রিকার কাগজটা করলে খেলার কাগজগুলো খেলার খবরটা দেখার নিজের একটা আফসোস জায়গা যে আমি আমার মনোযোগটা কোন দিকে চলে গেছে যে কাজটা একদম ফালতু কাজ এক আমাদের দেশের পরিচয় দিয়ে একজনে যে কোনো একটা কাজ করে ফেলবে এটা কি আমাদের দেশের সবার জন্য একটা গৌরবের জিনিস হয়ে যাবে গৌরবের জিনিস হয়ে যাবে আমাদের দেশের পরিচয় দিয়ে একজনে যে কোনো একটা কাজ করে ফেলবে এটা আমাদের দেশের জন্য গৌরবের জিনিস হয়ে যাবে আর যে কোনো কাজ এটা যদি একজনে করতে পারে সবাই এটা করতে পারে না তাহলে এই কাজটা যত নিরর্থক বাজে কাজে হোক এটা একজনে করে ফেললে এটা গৌরবের জিনিস হয়ে গেছে পাহাড়ে ওঠা একটা বেহুদা আজারে একটা কাজ এই কাজটা একজনে বাংলাদেশে পরিচয় দিয়ে উঠলে বাংলাদেশের জন্য বিরাট গৌরবের জিনিস হয়ে গেছে কত মানে কি যে কোনো একটা কাজ ব্যতিক্রমে একটা কাজ করতে পারলে কি সম্মান বেড়ে যায় ব্যতিক্রমী কাজ সম্মান করলেই সম্মান বেড়ে যায় এমন হলো তো এই মানে অনেক নামিয়ে দিতেছি পায়খানা খাওয়ার ব্যাপারে কুকুরের সাথে প্রতিযোগিতা দিলে তো এখন যদি কোনো একজন মানুষ জিতে যায় তাহলে কি এটা খুব একটা প্রশংসার জিনিস হবে কয়েকদিন আগে দেখছিলাম পত্রিকাতে যে মানে সত্যগুলো কথা কি বলবো যে একটা তো সুন্দরী প্রতিযোগিতা একটা আছে একবার পত্রিকা দেখছিলাম যে বিস্ত্রী আছে ছবি দিছে সাউথ আফ্রিকার একজন সে মুচকি হাসি রাখছে মানে হ্যাঁ হলো বিস্তৃত প্রতিযোগিতার মধ্যে সে জন্য এরপরে দাঁত একটা ভাঙছে কিভাবে কা ফেরা না আমাদেরকে ওরাও তো কা এইটা এখন একটা প্রতিযোগিতা হলো যে কারের সবচেয়ে খারাপ দেখা যায় এর পরিষ্কার দেখো একজনের ফুটবল ভালো খেলতে পারাচ্ছে এটা কি লাভের জিনিসটা আছে দেশে ভালো খেলতে পারে আর ক্রিকেট সে ভালো খেলতে পারে কি লাভের জিনিসটা আছে তার জন্যই বা কি লাভের ইটা মানে আমাদের পরিচয় একজনের করতেছে আমাদের জন্য একটা গর্বের জিনিস হয়ে গেছে অথবা কাজটা একদম বেকার একটা কাজ ভালো একটা কাজ যদি হয়তো দেশের জন্য অনেক উপকারী তাহলে ঠিক আছে আমাদের পরিচয় করছে ভিনোপসি কাজটা তো বেকার তো বেকার কাজটা একজন করছে সে আরো বেশি খারাপ না হয়েছে বেকার কাজটা সে ভালো করে মানে চিন্তা করলো শরীয়তের চিন্তাটা বাদ দিলো আকলি চিন্তা করলে এগুলো মানে আসেন আকর্ষণের বস্তুই হয় আশ্চর্য বিষয়গুলো আমাদের ভিতরে ঢুকেছে কত কত জায়গার খবর পরিষ্কার করে বলা যায় অমাল হায়া আছু দুনিয়া ইল্লাহি এই জন্য নিজের উপরে কাকবা যে তোমার ভিতরে যদি এই আগ্রহগুলি থাকে এই আগ্রহগুলি থাকে অমাল হায়া আছে আল্লা তালা আমাদেরকে আসলে আমরা নিজেরা আহাল না হলে এমন জায়গায় রাখছে যে মানুষদের উপর আল্লাহ তালা এই জিম্মদারিটা দিয়েছেন এবং তাদের ভিতরে রাখছেন যে তারা এই ধরনের এই আজে কাজগুলো বন্ধ করে সব মানুষকে আল্লাহ তালা আমাদেরকে বসাইছে তাই না মানুষগুলো যারা নিজেদের অজান্তে আকসার মানুষ তোরা নিজেদের অজান্তেই নাচতেছে আক্সার মানুষদের অবস্থাটা এমন নিজেও জানে না যে সে কাপড়দের হাতে পুতুল হয়ে গেছে এই মানুষগুলোকে কি সব বাজে কাজ থেকে ফিরে ওদেরকে জান্নাতের পথে লাগাই দেওয়া জান্নাতের কাজে লাগাই দেওয়া জবরদস্তি করে কারণ তারা তো বুঝাইলে তো সে আসবে না জবরদস্তি করে লাগাই দিলে এরপরে ভালো কাজের সে মজা পেয়ে যাবে এই কাজের জন্য যাদেরকে মন্তখাব করছেন আল্লাহ তালা এই মানুষগুলো ওই ওদের স্রোতে ভাসছে ভাসতে শুরু করছে এটা কর্তব্য এটা না সুখী হবেন যে আমাদেরকে আল্লাহ তালা রাখছেন এমন জায়গায় যে আমাদেরকে রাখছেন ওদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমরাও ওদের ইয়েতে ভাসতে বলতেছে যে দুনিয়া সেটা তো লাহবুল তবে তখন যে সকল জিনিস ত আতের জন্য সহায়ক شيء قلت من أمور الآخرة شيء أفضل لحظ العيو هبن ولا الدار الآخرة وفي قراءة ولا دار الآخرة أي الجنة خير للذين يتقون الشركة أفلا يعقلون أفلا تعقلون بالياع والتاء ذلك فيؤمنون قد للتحقيق نعلم إنه أي الشان لا يحزنك الذين يقولون لك من التكذيب جراء أبنك التكذيب قريب তারা আপনাকে চিন্তিত করে এটা আমি জানি না সান্ত্বনা দিচ্ছেন তারা যে আপনাকে তাকজিব করে এটা তো আপনাকে বড় কষ্ট দেয় কষ্ট দিতেই পারে তো বলতেছে যে তারা আসলে মনের থেকে আপনাকে তাকজিব করে না ইচ্ছে করে অস্বীকার করে এবং আপনার দিকে জাহিরি ভাবে কাদের কথা বলা হচ্ছে মক্কার কাপড়দের কথা তারা আপনাকে এবং কষ্ট দেওয়া হচ্ছিল সবগুলোর উপর তারা সবর করেছিলেন হাত চলে যাবে অথচ নবী যেতে পারে নাই এটাকে হতে পারে নবী যেতে পারে নাই নুসরত এর মারহালায় পৌঁছতে তাকজিব আর ইজা এর পারি দেওয়া ছাড়া নায়েবে নবীরা কিভাবে যাবে নুসরতের আশায় বসে আছে আর এই কথাগুলো এখানে আসতোই না আল্লাহর ও আদার মধ্যে পরিবর্তন করার কেউ নেই যা দ্বারা এতটুকু যথেষ্ট যতটুকু আমি বলছি পরও যদি আপনার কাছে খারাপ লাগে আর আপনি চান যে কাফেরা যেটা চাচ্ছে যেই ধরনের মহাজ চাচ্ছে আপনি যদি ভাবেন যে তারা যেটা চাচ্ছে সেটা যদি আমি এনে দিতে পারি এই অবস্থাটা থাকবে তারা করতেই থাকবে পূর্বের জমান নবীদেরকে তাকজিব করছে তারপরেও যদি আপনি ভাবেন যে যদি আমি তাদেরকে তাদের মন কত আনতে পারি তাহলে হয়তো তারা ইমানটা নিয়ে আসবে আমি একটু আনি না বলতেছে তাহলে আপনি নিজের থেকে চেষ্টা করেন সুড়ঙ্গ করে আনেন আসমান থেকে উঠে আনেন যদি আনে না তারপরে তারা মানবেন এটা ইসলাম। যদি তারা যে ইসলাম থেকে বিমুখতা আজমা আলেকা এরা ইসলাম ইসলাম থেকে তাদের বিমুখতা এই বিষয়টা যদি আপনার জন্য বিরাট কষ্টকর হয় লেহেল আলিহিম আপনি তাদের প্রতি খুব বেশি আগ্রহী তারা ইমান নিয়ে আর জমিনের ভিতর কোন সুরঙ্গ অন্বেষণ করেন আউ সুল্লা অথবা আসমানে উঠার আকাশে আরোহণ করার কোনো সিঁড়ি অন্বেষণ করেন সেই তালাস করেন পারবেন না যেহেতু আপনি সবই করেন্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ যদি তাদেরকে হেদায়ত আর ইচ্ছা করতেন এই কথাটা যারা জানে না আপনি তাদের অন্তর্ভুক্ত হইন না আপনি এটা জানেন যে আল্লাহ হেদায়ত দিতে চাইলে আল্লাহ হেদায়ত দিতে পারতেন আল্লাহ তাহলে একমতের কারণে দেন নাই অতএব আপনি প্রয়োজনের চেয়ে বেশি পেরেশানি যে সেটা আপনার মনের তারা যারা কথা শুনে মাউতা বলছে جرا ترى যেমন শুনে না এদিক দিয়ে তাদেরকে তাসবীহ দিছে والموتى يبعثهم الله في الاخره ثم الیه يرجعون يردون فيجازيهم باعمالهم قالوا كفار مکہ لولا نزل عليه آیه من ربك اكثرছে তার রবের পক্ষ থেকে কোন নিদর্শন কেন অবতীর্ণ হয় নি كناقه والعصا والمائده قل لهم الله قادر على ان ينزل على ان ينزل, على أن ينزل بالتشديد والتخفيف যদি অস্বীকার করে তাহলে তাদের হালাক নিশ্চিত যে সকল প্রাণী নিজের ডানা হাইহি এবং যেসব প্রাণী শূন্য উড়ে বেড়ায় বি হাইহি তার ডানার সাহায্যে ইল্লা এসবগুলোই এক একটি প্রজাতি আমসা লুক তোমাদের মতো সবগুলো তোমাদের মতো এক একটি উন্মত উম্মত কোন দিক দিয়ে তোমাদেরকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন এবং তোমাদের অবস্থা সম্পর্কে জানেন এই দিক দিয়ে সবগুলো এই যে এই হলো অজ হসিবা যে তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং খুব তাদের খালকটা নির্ধারিত সুনির্ধারিত তাদের রিজিক সুনির্ধারিত তাদের আহওয়াল সুনির্ধারিত যে আমি লিখিনি লৌহ মাহফুজে কোনো কিছু লিখে রাখা আমি ছাড়িনি সবকিছু লৌহে মাহফুজে লিখে রেখেছি এরপর সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ সবার মাঝে ফেসলা করবেন সবার মাঝে মানে একদম সব উমাম উমামের মাঝে সব উমামের মাঝে জাম্মা তসু বাণা আল্লাহ সিংবিহীন প্রাণীর জন্য বদলা নেবেন মিনাল কর্না সিং যুক্ত প্রাণী থেকে মানে দুনিয়াতে যদি কোনো সিং যুক্ত প্রাণী কোনো সিং নাই এমন কোনো প্রাণীকে একটু অতিরিক্ত গুত দিয়ে থাকে তাহলে সেটাও কেয়ামতের তিনি আল্লাহ তালা বদলা হিসাবে নেবেন মানে যেটা সিং ছিল ওটাকে সেখানে সিং ছাড়া দেবেন আর যেটা সিং ছিল না সেটাকে সিং লাগাই দেবে ঠিক অতটুকু গুতা এভাবে যখন সবার কাছ থেকে কেসা স্নেহ হয়ে যাবে এরপরে বলা হবে যে সব নেওয়া হয়ে গেলে তারপরে আল্লাহ তালা বলবে তারা বধির عن سماعها سماع قبول وبخم عن النطق بالحق شبتك تقولنا تر ببع في الظلمات الكفر كفر المدهي تر بوليات سي من يشاء الله إضلاله يضلله ومن يشاء هدايته يجعله على سراط طريق مستقيل تير الإسلام قل يا محمد لأهل مكة أرأيتكم أخبروني تم رأماكي بولوتو تم رأماكي بولوتو أخبروني إِنْ أَتَاكُمْ عذاب الله في الدنيا او أَتَتْكُمُ السَّاعَةِ أي القيامة جذي دنية تي عذاب إشجائي كنغا دو دي قيامة تردين تما در قصة عذاب أشي أي أتتكم الساعة القيامة المجتملة على العذاب بغتةن جذي دنية تي إشجائي عذاب أو تبا دو دي قيامة جي قيامة تردين تما در دون عذاب بيان بي شده جذي تما در قصة إشجائي حتت তাহলে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না তোমার উপকার করবে ডাকোম আসনাম যদি আসনাম তোমাদেরকে উপকার পৌছাবে কথার মধ্যে সত্যবাদী হক ফাদা তাহলে তোমরা ওদেরকে ডাকতো আল্লা বি করার জন্য তাকে আহ্বান করো তা তিনি দূর করে দেন মালৈহিপুহু আন তুম মিনতি এই মিনত দুর এটা হলো মা ইলি এই মা এর বয়ান যেই বিপদ এর দিকে তোমরা ডাকো মানে যেই বিপদটা দূর করে দেওয়ার জন্য ডাকো সেটা এই যদি আল্লাহ চান দূর করতে এটা হলো ওই যে আল্লাহ দূর করেন এই যদি সেটা দূর করারাদা করেন তাহলে করেন আসনাম তখন তোমরা তোমাদের মূর্তিগুলো সবার কে সবাইকে ভুলে যাও ফলায় রাহো কাছে বিনোয়ী হয় আল্লাহর সামনে বিনোয়ী হয় নত হয় এরপর তারা ইমান যখন তাদের কাছে আমার আজাব এলো তাদের অম তাররা কেন বিনয় হল না। আইলাম ইয়া ফালু দালিক তারা বিনয় হয় নাই মাকয়া মিল মুক্তাজি লাহ পলা কিন তাদের দিল শক্ত হয়ে গেছে। ফা লাম লিল ইমান লাম লাম এটা। ফ তালিম দিল ইমান ইমানের জন্য তাদের দিল নরব হয়নি হয়নি। ও জাইয়ানা লাহম সায়তল মা কানুইয়া আমালোু মিনাল মাহাসি ফ আসাররু তারা জিপ করে ওগুলোর উপরেই পড়ে রয়েছে যেসব জিনিস দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল সেগুলো কি মিনাল বা ইব্দ রেসব অভাব অনটন রোগ ব্যাধি দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল এগুলো যখন তারা ভুলে বসল। নাসু ফলাম ইয়া ই উপদেশ গ্রহণ করলো না একটা বলে আসছে কথা বলছে তারা যদি ইমান আনতো এবং করতো। তাহলে আমি তাদের জমিন এবং আসমানের বারাকাপ তাদের জন্য খুলে এটা দিতাম তাহলে বলতেছে যে এই পূর্বের জামানার লোকগুলো তারা যখন আল্লাহ তাদেরকে যেসব বিষয়ে দ্বারা উপদেশ দিয়েছিলেন এগুলো যখন তারা ভুলে বসলো মানে নাফর মধ্যে খুব ডুবে গেল তখন আল্লাহ তালা বলতেছেন পাতা না আরিহ আবু আবু তখন আমি তাদের রিজি বাড়াই দিলাম তার নিজের হাল্ উপরে গৌরফিক করবে সে কি আল্লাহ হুকুমের উপরে আসে না হুকুমের থেকে বাইরে আসে হুকুমের উপরে আসে একদম ষোলো আনা সোলো আনা এরপরে আল্লাহ রিস্কি দিচ্ছেন এটা হলো ফুতু হাত যেটা সাহাবিদের দিচ্ছেন আর যদি সে আসে আল্লাহ অবস্থা এই পর্যায়ে গিয়ে পোষলো তারা যখন উৎফুল্ল হয়ে গেল তাদেরকে যে সকল নিয়ামত দেয়া হয়েছিল এগুলো নিয়ে তারা যখন প্রফুল্ল হয়ে গেল অহংকার সুলভ গর্ভ দম্ভ সুলভ দেয়া হলো। জালেম সম্প্রদায়ের একদম গোড়া কেটে দেওয়া হল গোড়া কেটে দেওয়া হলো মানে শেষ চিহ্নটুকু নিঃশেষ করে দেয়া হয়েছে আল্লাহ নির্মূল করে দিলেন খুব ভালো একটা কাজ হয়েছে আল্লাহামী কি করে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বলতেছে আসবে তোমার মুখ আলহামদুলিল্লাহ আফসোস করবা যা এই মানুষগুলো চলে এবার তুমি চিন্তা করো তুমি কোরআন হাজি কতটুকু বুঝছো তোমার এই তাহাজে কতটুকু দেবে আর এই তোমরা বলো তো ইন আহাদোসাম যদি আল্লাহ তোমাদের দৃষ্টি শক্তি কেড়ে নেন ইন যদি আল্লাহ তোমাদের দৃষ্টি শ্রবণ শক্তি তোমরা কিছুই বুঝতে না পারো আল্লাহ ছাড়া আর কোনোটা আছে যে তোমাদের কাছে তোমাদেরকে এই অঙ্গগুলো আবার ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে কত স্পষ্ট করে বয়ান করছি এর পরও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে ফালা মিনুন কিভাবে আনতেছে না তারা নুসারি আয়ার আপনি তাদেরকে বলেন আর বলতো যদি আল্লাহর আজাদ তোমাদের কাছে এসে যায় বাগত হঠাৎ করে না জানিয়ে হঠাৎ করে মানে না জানিয়ে অথবা প্রকাশ্যে ঘোষণা দিয়ে তোমরা টের এসে গেছে। আর কি কেউ ধ্বংস হবে যদি দিনের বেলা বা রাতের বেলা শাস্তি এসে যায় তাহলে জালেমদেরকে ছাড়া আর কি কাউকে ধ্বংস করা হবে মাইহুলাক ইল্লাহুম। জালেমদের কে সংস করা হবে। আমার ইসুগল মুসসালি না ইল্লাহম বা শির নামান আমনা বিল জান্না কমুম দি নামান কাফরা বিন্নার। প্রমান আমানা বিহন ও আসলাহা আমালাহু ফলা ফওখুন আলেইহিম কলা হুন ইয়াস জানুন আগে জান্নামিদের কথা বলছে কাপেদের কথা বলছে। সদ াতিি আল্লা খলাবার জান্নাদের কথা বলল মুমেদের কথা বললো। বল্লাদিন না কাল দাব বি আয়া তি না ইয়া মাসুহ বিমা কানু, ইসুকুম ইয়াফুজু না আনিকত। وَآخِذُ دَعْوَانَا لِلْحَمْدُ لِلَّهِ رَحْمْدُ عَلَهِ